ইন্টারনেট গভর্নেন্স ইগ এর ভূমিকায় স্বাগতম আপনি বর্তমানে এই কোর্সে নথিভুক্ত অনুপ্রাণিত শিক্ষার্থীদের একটি গ্রুপে যোগ দিচ্ছেন আপনি আমাদের সাথে যোগ দিতে পেরে আমরা আনন্দিত এবং আমরা এই শিক্ষা সম্প্রদায় আপনার অবদানের জন্য উন্মুখ এই অনলাইন কোর্সের ফরম্যাট হল একটি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স মুখ যার লক্ষ্য সারা বিশ্বের সহকর্মীদের সাথে নেটওয়ার্কিং করা আপনি যদি পুরো কোর্সটি দশটি মডিউলের প্রত্যেকটি মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং অংশগ্রহণকারী গাইডবুকে বর্ণিত সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করেন তাহলে একটি সমাপ্তির শংসাপত্র তৈরি করা হবে শংসাপত্রটি নির্দেশ করে যে আপনি এই কোর্সটি সম্পূর্ণ করেছেন ইন্টারেক্টিভ কথোপকথনের জন্য সাপ্তাহিক সিংক্রোনাস সেশনগুলি আমরা তাদের জন্য প্রস্তাবিত বৈশিষ্ট্যগুলির একটি অংশ যারা একটি গতিশীল এবং সক্রিয় ধারণা বিনিময় করে এছাড়াও সমাপ্তির শংসাপত্র পেতে একটি জরিপ প্রয়োজন আপনাকে অবশ্যই মার্কেস ডোনে ক্লিক করতে হবে সার্টিফিকেট উপস্থিত হওয়ার আগে এটি শেষ মডিউলে প্রদর্শিত হবে এই কোর্সটি স্বগতিতে বা সাপ্তাহিক ইন্টারেক্টিভ লাইভ সেশনের সাথে তৈরি করা হয়েছে আপনি যদি সার্টিফিকেট অফ কমপ্লিশনের জন্য সাপ্তাহিক গতির ফরম্যাটটি বেছে নেন তবে এটি একটি দশ সপ্তাহের প্রোগ্রামের উপর ভিত্তি করে আমরা অনুমান করি যে একজন অংশগ্রহণকারী মডিউল প্রতি আট এক দুই ঘন্টার মধ্যে ব্যয় করতে পারে এটি প্রতিটি মডিউলের উদ্দেশ্যগুলির অধীনে আপনি যে বিষটি অন্বেষণ করতে চান তার স্তরের উপর নির্ভর করে পুডুন ঘড়ি ইত্যাদি প্রযোজনীয় সময়ের একটি অনুমান নোট করা হবে ভিডিও অন্তর্ভুক্ত করা হলে সময়কাল উল্লেখ করা হবে সেই সাথে যদি এটি শংসাপত্রের জন্য প্রযোজন হয় গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে দস্তাবেজ অংশগ্রহণকারী গাইডবুক পডুন। এটি আচরণের কোড সমাপ্তির শংসাপত্র পাওয়ার প্রয়োজনীয়তা এবং কোর্সটি কিভাবে নেভিগেট করতে হবে তা নির্দিষ্ট করে আপনি পড়লে এবং মার্ক এস ডাউন এ ক্লিক করলেই আপনি কোর্সের উপাদানগুলিতে অ্যাক্সেস পাবেন অনুদান আপনি যদি এই সংস্থানটিকে সকলের জন্য বিনামূল্যে রাখতে অবদান রাখতে চান তাহলে আপনার অবদান রাখার কোনও বাধ্যবাধকতা নেই ইনফোভার্চুয়ালসি ওর যোগাযোগ করুন বা ভিজিট করুন ভিসেক অনুদানের জন্য গোফান্ড